যাবতীয় প্রশংসা দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মহম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি পিস বাংলার দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছে কোরআন ও আধুনিক বিজ্ঞান ধারাবাহিক এই আলোচনায় সুরাবাকা থেকে আমরা হজরত আদম আলাইহি সাল্লা সৃষ্টি এবং আল্লাহ সুবাহন তালা কর্তিক আদমকে জ্ঞান শিক্ষা দেন পরবর্তীতে ফেরেস্তাদের সামনে আদম আলাহি সাল্লামের জ্ঞানের পরীক্ষা গ্রহণ সেই পরীক্ষায় আদম আলা সম্মানিত হওয়া পাশ করা মর্যাদায় উন্নীত হওয়া পরবর্তীতে এবং একজন যিনি ফেরিস্তাদের সঙ্গে দীর্ঘদিন বসবাস করে একটি সম্মানজনক অবস্থায় উন্নীত হয়েছিলেন আত্মহংকার এবং সেই গরিমা করার কারণে অবাধ্যতা করার কারণে কিভাবে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বিতাড়িত হলো সেই ইবলিসের আলোচনা পর্যন্ত আমরা আগে পেশ করেছি আমরা আজকের আলোচনাতেও হজরত আদম আলহি সাল্লা আসসালামের জান্নাতের অবস্থান এবং সেই জান্নাত থেকে আদম আলহি সাল্লাকে সাজদা না করার কারণে সদ্য যে ইবলিসে পরিণত শৈতানে পরিণত অভিশপ্ত হয়ে বিতাড়িত হলো সেই ইবলিসের ষড়যন্ত্র কিভাবে আদম আলাহি সাল্লা তুয়াশালামকে জান্নাত থেকে বের করে নিয়ে আসলো এবং দুনিয়াতে আজ পর্যন্ত কিভাবে আদম আলেহি সাল্লা তালামের সন্তান মানবজাতির পিছনে ইবলিস লেগে আছে তাদেরকে বিভ্রান্ত করে চলছে দৈনিক নিত্য নতুন কলা কৌশলে অত্যাধুনিক শয়তানি কর্মকাণ্ড আজকে বর্তমান সমাজে দেশে মানুষের মধ্যে চালু হচ্ছে একটি জিনিস অবশ্য খেয়াল করার বিষয় যে আমরা নিজেদেরই এক জীবনে অনেক এমন এমন শয়তানি কর্মকাণ্ড এমন এমন পাপাচার বা অনাচার আমরা সমাজে চালু হতে দেখেছি যেগুলো ছোট সময়ে আমরা দেখিনি বা আমাদের পূর্বপুরুষগণ ওই ধরনের কোনো পাপাচার দেখেনি অর্থাৎ তারা ওই ধরনের প্রযুক্তির সাথে পরিচিতই ছিল না ফলে তারা সেগুলো দেখতে পায়নি আমরা বলবো যে আজকের দিনে প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে মানুষের বিজ্ঞানের আবিষ্কার যত এগিয়ে যাচ্ছে শায়তান বা ইবলিসের তার সূক্ষ্ম কলা কৌশল এবং তার মানব ধ্বংসকারী মানুষের ইমান ও আমল ধ্বংসকারী কলা কৌশলও তার সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে চলছে সেখান থেকে আমাদের সতর্ক এবং সাবধান হওয়া উচিত একসময় মানুষ মানুষের মুখের গান শুনত এখন মানুষ যন্ত্রের মাধ্যমে গান শুনে সময় মানুষ সহজ সরল সাধারণ গান শুনত এখন মানুষ অনেক বেশি অপসংস্কৃতি যুক্ত অথবা ব্যহায়াপনা যুক্ত অথবা অনেক বেশি যৌন আবেদনমূলক সেই প্রযুক্তি ব্যবহার করে তারা দেখছে আগে মানুষ দূরে কোনো সিনেমা হলে গিয়ে কোনো কিছু দেখত এখন মানুষ তার মোবাইলের সেটের ভিতরে ইন্টারনেটের মাধ্যমে অথবা থ্রি এর মাধ্যমে অনেক কিছু দেখছে পাচ্ছে অর্থাৎ এগিয়ে যাচ্ছে পৃথিবী সভ্যতা এগিয়ে যাচ্ছে আবিষ্কার হচ্ছে দ্রুত গতিতে শয়তানের কলা কৌশল তার ভিতরে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে আমার এই আলোচনা শুনে অনেকেই হয়তো মন্তব্য করবেন যে আলোচনাটি অনেক পশ্চাদপদ অথবা অনেক পিছনের কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা শয়তানকে অনেকেই ভুলে গেছি এটি সত্য কিন্তু শয়তান আমাদেরকে ভুলে নেই আমরা মনে করেছি শয়তান বলে কিছু নাই কিন্তু শয়তান সে জেনে নিয়েছে যে সে আমাদের সঙ্গে মিশে আছে রাসুল সাল্লামের এটি হাদিসে এসেছে যে একজন সন্তান বা মানুষ যখন জন্ম নেয় তখন তার সঙ্গে একজন ফেরেস আল্লাহ রব আলমিন প্রদান করেন তাকে ইতিবাচক কল্যাণকর মূল্যবোধ বিষয়ক তৌহিদের কথা আল্লা সুবাহ মূল্যবোধের ভিতরে তিনি জন্মগ্রহণ করেন আবা নিউ ইউনাস তার বাবা মা তার অভিভাবক অথবা সমাজের গার্জিয়ান তারা ওই সন্তানকে হয় ইহুদি বাবা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বাবা তাকে খ্রিস্টান বানায় অথবা মূর্তি পূজারি বাবা তাকে মূর্তি পূজারি বানায় আর মুসলিমদের ভিতরে যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী ধর্মবিমুখ আধুনিক কালচারের নামে মডান এই মডার্ন পরিবারের লোকেরা বাচ্চাকে মডান বানায় হয়তোবা ইংরেজি আদর্শে ইংরেজি জাতির কালচারে তাদেরকে গড়ে তোলে সম্মানিত দর্শক শ্রোতা একজন শিশু জন্মের সময় একজন এই অনুমতি আলমিন আমাকেও একজন আদম সন্তান জন্মের পরে আমার পক্ষ থেকে একটা শয়তান নিয়োজিত করার শক্তি দাও আর জন্য শয়তানের বংশ অসংখ্য কারণ সে আল্লাহর কাছ থেকে তার প্রতিটা মানুষের জন্য একজন করে শয়তান নিয়োগের একটা সুবিধা সুযোগ সে গ্রহণ করে এসেছে আমার জন্য যেমন একজন আল্লাহর ফেরেস্তা নিয়োজিত আছেন আমাকে বিভ্রান্ত করার জন্য একটি শয়তান ও তৎপর রয়েছে এই জন্য আমাকে আল্লাহর উপরে তাবাক্কুল শয়তান থেকে পানা শয়তান থেকে আল্লাহর কাছে এই শক্তি কামনা করা যে শয়তানজন আমাকে বিভ্রান্ত না করে দেয় আমরা মুসলিমগণ শয়তান বিশ্বাস করি অমুসলিমগণ এভেল অথবা অসুর অথবা একটা মন্দ শক্তি অথবা এইরকম একটা খারাপ কিছু তারা কল্পনা করে বিশ্বাস করে তাদের বিশ্বাস নিয়ে আমাদের বিশ্লেষণের কোনো অবকাশ নেই তারা তাদের বিশ্বাসে আছেন আমরা মুসলিমগণ যারা কোরআন পড়ি তারা বিশ্বাস করি ইবলিস নামে একটি স্বতন্ত্র শক্তি শায়তান নামে একটি গ্রুপ অফ এভিল বলা যেতে পারে এই অপশক্তি পৃথিবীতে আছে এবং সেই অপশক্তিটি তারা সক্রিয় তারা নিষ্ক্রিয় নয় এই অপশক্তিটি রয়েছে জ্ঞান তারাও কিন্তু জ্ঞানের অধিকারী এই অপশক্তিটি এই কুশক্তিটি এই শক্তিটি সায়াত শক্তিটি রয়ে গেছে কুমন্ত্রনা ষড়যন্ত্র অথবা অশ্বাসা নাস। যে শয়তান মানুষের অন্তরের ভিতরে ওয়াস ঢুকিয়ে দেয় কুমন্ত্রণা দেয় সে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছে আমি যেন আদমের শিরা উপশিরায় প্রবাহিত হতে পারি আমরা বলেছিলাম একটি পর্বে যে শিরা উপশিরার ভিতর দিয়ে যে অনুভূতিগুলো আমাদের মস্তিষ্কে এবং আমাদের মনের ভিতরে গিয়ে পৌঁছে এই অনুভূতিগুলো শিরার ভিতর দিয়ে কিভাবে প্রবাহিত হয় এটা কি একটি সাধারণ এই পদ্ধতি এটাকে একটি প্রকৃতিগত পদ্ধতি অবশ্যই নয় এটা আল্লাহ সব তালা বলছেন শয়তান মানুষের শিরার ভিতর দিয়ে শয়তান মানুষের সেন্স এর ভিতর দিয়ে অনুভূতির ভিতর দিয়ে সে ভিতরে প্রবেশ করে ফলে এভাবেই সে শয়তান মানুষকে কি করে বিপদগামী করে বিভ্রান্ত করে তো আমরা আদম আলা সৃষ্টির ঘটনায় দেখছি আদম আলা জাননাতে অবস্থান নিলেন আল্লাপাক তাকে থাকার অনুমতি দিলেন খুব সহজ সরল সাধারণ ভাষায় এই বর্ণনা গাছের তলে বসে বিশ্রাম নাও কিন্তু ওই একটি গাছ অর্থাৎ এটি হলো পাকের তার নিজাম বা সিস্টেম যে তিনি একটি আদেশ করেন পাশে একটি নিষেধ করেন করো এবং করবে না এই হা এবং না দুটু দিয়েই আল্লাহ সৃষ্টি জগৎ কে পরিচালনা করছে মানুষের ক্ষেত্রে শয়তান যে আদমের জন্য আজকে বিতাড়িত যে আদমের জন্য আজকে লাঞ্ছিত যে আদমের জন্য আজকে তার জীবন জাহান নামের জ্বলন্ত অগ্নির একটি অংশ সেই আদমকে ইবলিস শয়তান ছেড়ে দিতে পারে না সুতরাং সে তার পিছিয়ে লেগে থাকে সুকৌশলে সে জান্নাতের ভিতরে প্রবেশ করে দীর্ঘ ঘটনা আমরা সেদিকে যাব না সে জানাতে ঢুকে গেল এবং আদম আলাইসালামের পরিবার হজরত হাওয়া আলাই হাসলাতাম তার কাছে গিয়ে এবং আদম আলা সহ তাদেরকে তিনি ওয়াস ওয়াসা দিতে লাগলেন এক পর্যায়ে তিনি বললেন ইন্নি লাকুমা লামি নানা আমি তোমাদের জন্য উপদেশ প্রদানকারী পরম শত্রু চরম দুশ্মন সবসময় যে আমাদের বিভ্রান্ত করার জন্য তার যাবতীয় চিন্তা চেতনাকে নিয়োজিত রেখেছে সে এসে বলছে আমি তোমাদের জন্য উপদেশ প্রদানকারী আমার কথা তোমরা মানো আর আমার কথা শুনে আমি যা বলি তা করো শয়তানের প্ররোচনার আরেকটি কৌশল হলো অতিরিক্ত করে বলা আপনারা দেখবেন শয়তান প্রকৃতির মানুষের স্বভাব হলো অতিরিক্ত বলা যেমন কোনো শয়তান প্রকৃতির লোক আপনার সর্বনাশ করবে সে আপনাকে লুপ দেখাবে এমন একটা যুবক একজন যুবতী বোনের কাছে এসে বলবে চলো আমি তোমাকে এই দিব সেই দিব এই করে দিব তোমাকে আমি একেবারে সোনার পালংকে শুয়ে রাখব। তোমাকে আমি সোনার খাটে শোয়ে রাখবো তোমাকে আমি সোনার চামচ দিয়ে ভাত খাওয়াবো আমার সঙ্গে চলো এই যে অতি লুপ দেখানোটাই হলো শয়তানের স্বভাব যে তোমরা যদি আমার কথা শুনো তাহলে তোমরা জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবে সম্মানিত দর্শক শ্রোতা বাকি আলোচনায় আমরা ফিরে আসব ছোট একটি বিরতির পর ইনশা আমাদের সঙ্গে থাকবেন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 धारण उदाहरण आज रत दस टेब्रचार सकाल साढ़े आठ टेलेश मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभाव असचेतन जीवन जापन धर्म के भूल एवंकरण जताथ तथ्य पे सकल क्षेत्र करत्य प्रकाश करते कारण ये अपन अदिकार और हमार दायित्व सत्यता बना देख सत्य उन्मोचन প্রতি শুক্রবার থেকে বুধবার আলাইকুম রহমতুল্লাহ আমরা হজরত আদম সালামের সৃষ্টির সাথে শায়তানের এই বৈশিষ্ট্যগুলো গুলো আলোচনা করছিলাম আদম আলাহিসাম কাল জান্ন স্থান দিলেন আর সেই থাকার পরে আল্লাহ পাক বলে দিলেন কুন না ওয়া কুন না ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া kula minha ragadan haisushaituma jekhane khushi sekane tumi jao ja tomar khete mone chay khao wala taqrab hadhih shajarata ei gacher kase jeona wa takuna minaz zalimin tahole tumra ubhoyei zalimder antarbhukto hoye jabe Allahr adesh omanno karider এই দুইজনকে শয়তান পা পিসিয়ে ফেলে দিল পাপিসলিয়ে ফেলে দেওয়া হুচোট খাওয়ানো চলতে চলতে হঠাৎ করে ছিটকে পড়া এটাকেই বলা হয় এই যে ছিটকে পড়া হজরত আদম আল্লাহর বান্দা নবী তিনি মানব জাতির পিতা তিনি আল্লাহ নির্দেশ অমান্য করতে পারেন না জান্নাতের ভিতরে ছিলেন ষড়যন্ত্র চলছে তাকে কিভাবে জান্নাত থেকে বের করা যায় কিভাবে তাকে বিপদগ্রস্ত করা যায় কিভাবে তার পতন ঘটানো যায় আল্লাহ সুবাহের এই কুমন্ত্রনা গুলোকে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো এই যে ওয়াসওয়াসা মনের ভিতরে কুমন্ত্রণা ঢেলে দেওয়া একটার পরে একটা এক পর্যায়ে সে নিজে এমন ভাবে দেওয়া শুরু করলো শৈতান দেখুন সে আদম আের কাছে এসে বলছে যে দেখো তোমাদের সামনে যে লুকিয়ে রাখা হয়েছে যে কিছু জিনিস গোপন করা হয়েছে তোমাদেরকে কিন্তু সবকিছু বলা হচ্ছে না তোমাদেরকে কিন্তু কিছু আড়াল করা হচ্ছে আমি কিন্তু জানি আমি এখানে অনেক দিন যাবত আছি এখানকার যে যে নিয়ম সব জানি ওই বৃক্ষ ওখানে কেন তোমাদেরকে যেতে নিষেধ করা হয়েছে ওটাই তো তোমাদের সামনে লুকিয়ে রাখা হয়েছে ওই তথ্যই তো তোমাদের সামনে গোপন করে রাখা হয়েছে আমি জানি আমি তোমাদেরকে বলছি কসম করে বলছি যে আমি তোমাদের জন্য একজন কি উপদেশ প্রদানকারীমা আমি তোমাদের দাতা। আর তারা তাদের সামনে সুকৌশলে এসে তুলে ধরছে যে দেখো কেন তোমাদের তোমরা চিরস্থায়ী জীবন লাভ করবে বলছিলাম না যে ইবলিশ মানুষকে বড় ধরনের লোভ দেখায় মানুষের ভিতরে যদি এরকম কাউকে আপনাদের চোখে পড়ে যে এসে বলছে আপনাকে রাতারাতি বড় লোক বানিয়ে দিবে আপনাকে কুটিপতি বানিয়ে দিবে কোনো নারীকে যদি প্রলুব্ধ করে চলো আমার সঙ্গে আমার সঙ্গে গেলে তোমাকে আমি অনেক কিছু করে দেব তাহলে বুঝতে হবে এই লোক ইবলিস ওর চরিত্র ইবলিসের চরিত্র সে আপনার ক্ষতি করতে এসেছে সর্বনাশ করতে এসেছে মিথ্যা ধুকা দিয়ে ওই নারীকে হয়তো সে নিয়ে কোথাও বিক্রি করে দিবে জীবনটা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আপনাকে আমাদের সামনে উপস্থাপন করে আমাদের চোখ খুলে দিয়েছেন আমাদেরকে অনেক ক্ষতি থেকে অনেক বিপদ থেকে বাঁচার পথ বের করে দিয়েছেন সম্মানিত যুবক বন্ধুরা যারা আমাদের এই আলোচনা শুনছেন কোন যুবক যদি আপনাকে কোন সংস্থার কোনো ব্যক্তি যদি আপনাকে এমন কোন লুপ দেখায় যে তোমাকে আমি এই করে দিব এক মুহূর্তে উন্নতি অগ্রগতি সফলতা এটা আল্লাহ জন্য দিয়েছেন। ব্যবসা বাণিজ্য চাকুরি কর্ম যে যেকোনো বিষয় হোক না কেন আপনি যদি উন্নতি করতে চান তাহলে সেটা ধাপে ধাপে ক্রমে ক্রমে আল্লাহর তওয়াক্কুল আল্লাহর রহমত আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যেতে হয় এটাই হলো কোরআনের শিক্ষা আর ইবলিসে শিক্ষা তোমাকে আমি রাতারাতি করে দিব আর এই করে জানেন বিশ্বাস অর্জন করার জন্য খুঁজ নিয়ে দেখেন ইবলিশ বলেছিল আমাদের প্রথম মানব হজরত আদম এবং হজরত হাওয়ার কাছে কি বলেছিলাম আমি তোমাদের জন্য দাতা। আমি তোমাদের মঙ্গল কামনা আর আমি তোমাদেরকে একটা গোপন খবর বলে দিচ্ছি দেখলেন এইবার বড় লোভ যে তোমরা কি এখানে চিরদিন থাকতে চাও জাননাতে স্বাভাবিক মানবীয় মনের অনুভূতি ব্যক্ত হতে পারে ভালোই তো আছি আরামে আসি সবকিছু হাতের কাছে পাচ্ছি এমন একটা সুখময় জায়গা ছেড়ে আমি কেন যাব। এখানে কি তোমরা চিরকাল থাকবে না এখান থেকে বের করে দিবে বহিষ্কৃত হবে এটা কয়েক দিনের জন্য তোমাদেরকে এখানে রেখেছে এই গাছের ফল কেউ যদি খেয়ে ফেলে এটা হলো একেবারে অনন্তকাল এখানে থাকার বৃক্ষ চিরকাল এখানে থাকা যাবে এটাই হলো যে অনন্তকালীন জীবন লাভ করার বৃক্ষ জীবন বৃক্ষ এই ফল খেলে। আর তোমাদেরকে এখান থেকে কেউ বের করতে পারবে না তোমরা চিরকালের অধিবাসী হয়ে যাবে এখানে থাকবে ভালো থাকবে এই যে মিষ্টি মিষ্টি কথা এবং অতিরিক্ত লোভ এই লোভের সেই ফাঁদে ফেলে এই লুভের ফাঁদে ফেলে তাদেরকে লুভের ফাঁদে ফেলে এইখান থেকে তাদেরকে বিতাড়িত করলো পদচ্যুত করলো এক পর্যায়ে তাদেরকে জান্নাত থেকে বের হয়ে আসতে হলো আল্লাহর আলমিন পরবর্তী অংশে বলেন যখন তারা ওই গাছের কাছে গেল এবং ষড়যন্ত্রে পড়ে যখন তারা আল্লাহর আদেশকে অমান্য করে ফেললো তখন তাদের কি হলো তার যে জান্নাতি পোশাক দিয়েছিলেন আল্লাহর হুকুম পালনকারীর জন্য আল্লাহর হুকুম অমান্যকারীর জন্য নয় এই নিয়ামত তাদের দেহ থেকে আস্তে আস্তে উধাও হয়ে গেল এক পর্যায়ে তারা দুজন বিবস্ত্র হয়ে গেলেন এবং নিজেরা চেষ্টা করে জান্ন ছিল তারা নিজেদের আলমিন ডাক দিয়ে বললেন আলাম আনহা কুমা আন তিলকুমার সাজারাতে আমি কি তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি আমি কি তোমাদেরকে সতর্ক করে দেইনি আর এই কথা তোমাদের আল্লাহ রব আল সুরাবাই বলছেন সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করতে পারলেন রবুল আলমিন আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমার অপরাধ হয়ে গেছে তোমার আদেশকে আমি লঙ্ঘন করেছি আমরা দুজনে একত্রিত তোমার এই আদেশ কে অমান্য করার ফলে আমরা তোমার সেই অপরাধের কিন্তু আদম বা মানবের চরিত্র আর ইবলিসের চরিত্র হলো ইবলিস ভুল করেছিল সে অহংকার করে বললো যে না আমি আদমকে সেচদা করবো না বরং আমি অনন্তকাল কেমত পর্যন্ত বেঁচে থাকতে চাই আদম আলাইহীলাম ভুল করলেন তার সঙ্গিনী হজরত হাওয়া আলহিৎ এই দুই জন দিয়ে মানবজাতির যে যাত্রা শুরু হয়েছিল এই যাত্রায় শতান বা ইবলিসের কুমন্ত্রণায় পরে শয়তানের ষড়যন্ত্রে পরে কিভাবে তিনি জান্নাত থেকে বিচ্যুত হলেন এবং কিভাবে তিনি আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছিলেন লম্বা দীর্ঘ এই দুইজনের আলোচনার ভিতর থেকে আমরা যে সার সংক্ষিপ্ত টেনে বের করেছি সেটি হলো ইবলিস সে হলো জ্বলন্ত আগুনের একটি অংশ যে মানুষকে তার ষড়যন্ত্র কুমন্ত্রণা দিয়ে তাকে ধ্বংস করে দেয় তাকে জীবনের শেষ পর্যায়ে দয়াময় প্রভু আমি আমাদের উপর জুলুম করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তাহলে আমি তো ধ্বংস হয়ে যাব। প্রথম মানবের প্রথম দোয়া প্রথম মানবের প্রথম অপরাধ প্রথম মানবের প্রথম ক্ষমা চাওয়া সুতরাং এই ক্ষমার বাক্য এই ক্ষমা চাওয়া পৃথিবীর সকল আদম সন্তানদের জন্য আজও জমিনের উপরে রয়ে গেছে আমাদের দ্বারা ভুল হবে আদম আলা যেভাবে ভুল করেছিলেন আদম আল্লাহিস্লাম যেভাবে ক্ষমা চেয়েছিলেন আমাদেরকেও সেভাবে ক্ষমা চাওয়া দরকার আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে মাফ করুন এই দোয়া করে আমাদের আলোচনা এই পর্বের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরি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 बारे इमेल कर समाधान হাফেজ হোসেন। जहांगीर क्यों प्रत्येक मान दिए चलें आलम संसर्गे आज रत साढ़े ना पुनः सम्प्रचार सकाल आठटाय बांगल्दे पीस टी बांगल्